না হজবেল্লা সিনিং সরে আংফসে নাওয়া মেসাতে আমা আলে না মা আহাদ হলা ফালা আমদলালা হ মাই যদ লেখু ফালা হু দু হু হোলো অরতলা বসে রে র দি ল হি শিবজ মুহলি হসি স্লিমিং কী অমা বুঝু বিশিফনিজী بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير সৌরায় আনস পঞ্চল্লিশ নম্বর আয়াত থেকে তেলবাদ করা হয়ে আল্লাহ তবুল আলমীন মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন এর আগে গাফের মোর্শেকদের অবস্থা যে তুলে ধরেছি সব তোমাদের সামনে আছে অতএব জজিরাতুল আরব তথা আরব বিশ্বে কাফের মোর্শেকদের থাকার আর অধিকার বাকি রয়নি এই জায়গাটি হল হাফেম আতুল ইসলাম इसलम खिलाफा राजधानी राजधानी सब समय शत्रु राजधानी जो शत्रु थे शांति आसबें तधानी तथा आरब विश्वते शत्रु मुक्त करते हम कलो हूम कर्से जुद्ध कर हा भाकून ठीकना যাতে কাঠের কোন বাকি না থাকে থেকে যাতে একবারে পরিষ্কার হয়ে যায় পবিত্র হয়ে যায় ইসলাম পুরা সোলোয়া যাতে এখানে প্রতিষ্ঠিত হয়ে যায় এখানে কোন বাতাস যাতে আর না থাকে যদি এই কাফেররা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বিরত থাকে অর্থাৎ ইমান আন ইসলাম গ্রহণ করে এই ইসলাম গ্রহণ করা কি আসলে ডোকা দেয়ার জন্য না বাস্তবে কামিআ অবকিছু জানি সবকিছু দেখি আর যদি যায় না এরা আগের মতোই উল্টা পাল্টা করে जारी रखे जदिओ बाहर देखते देखा है तुम्हारा दुरबल तो क्यों अन्नाल्लाह बुले आल्ला सर्वशक्त अधिकारी जेत तुम्हारे बंधु आर्बल हल्के बंधु तो तुम्हारे साथ युद्ध बंद करते युद्ध चालीये जा निर्मल मौला और नाम नाफीज एर उत्तम बंधु तो होते हैं सर्व उत्तम बंधु सर्व उत्तम सहाज चाले घरे बसब करें घर थ नियंत्रण करें बाड़ी बाड़ी थ ग्राम ग्रामियन इनियनजिलाजाला जिला जिला মহকুমা মহকুমা থেকে প্রদেশ প্রদেশ থেকে দেশ দেশ থেকে মহাদেশ মহাদেশ থেকে বিশ্ব ওয়ার্ল্ড এখন যে ঘরে বসবাস করেন ঘরের ভিতরে যদি শত্রু থাকে তাহলে এই শত্রু সামাল দিতে দিতে আপনার সময় যাবে বাড়ি নিয়ন্ত্রণ আপনার পক্ষে সম্ভব হবে না বাড়ি নিয়ন্ত্রণ করতে না পারলে গ্রামের নিয়ন্ত্রণ আপনার হাত থেকে ছুটে যাবে আস্তে আস্তে সব নিয়ন্ত্রণ ছুটে যাবে आगे ठीक करते गड़ गड़ जखन शत्रुमुक्त एर पर आपने नियंत्रण करबी बाड़ी शत्रुमुक्त ग्राम ग्राम शत्रु मुक्त होर पर यूनियन ये शत्रुमुक्त होते होते पूरा देश शत्रुमुक्त दुनिया शत्रुमुक्त शांत बताार बे चलो अशांति थक कारि तो शत्रुता मिल कारण मारे काटाघाटे हानि जदि शत्रुता सब एक रकम हो जाए ना तो एक देशर राजधानी कत गुरुतवपूर्ण एक एलिका राजधानी ए राजधानी सब समय शत्रुमुग्ध रखते हैं इटे ठीक थे देश ठीक रखा सहज राजधानी ठीक ना थे देश ठीक रखा कठिन तो मुस्लिम जहाानर राजधानी वास्तव में आर विश्व তাই আল্লাহ আব্বুল আলমিন মুসলময়ের আদেশ দিলেন আরব বিশ্বকে শত্রু মুক্ত রাখতে হবে সব সময় কোন কাফের মোসেদ এখানে আর থাকতে পারবে না এটাকে শত্রু মুক্ত করতে হলে তোমাদেরকে যতদিন যুদ্ধ করতে হয় যুদ্ধ করেই যাবে যুদ্ধ যদি না করো কাকেরদের বিরুদ্ধে তো দেখবে এই মারামারের দরজায় আপাসের মধ্যে শুরু হবে कारण कारण बुदार्जेश्लामी मध्य तीन सकल मध्य तीन बुस्तु एक नम्बर विवेक आकल बुजबुद्धि सकल रही पागल कारो किस बुजबुद्धि না হলে কোনো পাগলকে সব ইচ্ছায় আগুনে জাপ দিতে আপনারা দেখেন দেয় না তার মানে এখানে জাপ দেওয়া যাবে না তো কিছু বুঝ তারও আছে এই বুঝ আকল জ্ঞান বিবেক এটা সকলের আছে দেখার কম দুই নম্বর রাগ গোসা ক্রোধ এটাও সকলের মধ্যে আছে একেবারে মাটির মানুষ ফ্রিজ এর ফলেও আমাদের মধ্যে দেখবেন গোর্সা উদ্বে আছে বেশারক তিন নম্বর যৌন শক্তি বেশারক সকলের মধ্যে আছে এই তিনটি বস্তু প্রত্যেকটি আবার তিন বাদে বিভক্ত আকল বিবেক তিন প্রকার রাগ গোর্সা তিন প্রকার যৌন শক্তি তিন প্রকার কি তিন প্রকার একেবারে খুব বেশি एके बारे खूब कम और मध्यवर्ती अवस्था एक तीन प्रकार आकल विवेक बुद्धि एत बस बस हार कारण पूरा पूरे विवेक निर्भर हो पड़े अन्न कारो कथा माने ना एमक आल्ला माहूक आल्लर कथा मान ना तो जुक्ति ज्ञान बुझे विवेक आकल जहां अब बाकी कारो किस मानबना शरियत फलसफा अकल निर्भर विवेक निर्भर हो पड़ले व्यक्ति कहो आल्ला पहुंचते तुजुर्गान बोले, निर्वर, निर्वर बोले मिलता नहीं। घोड़ा दौड़े तीपगामी अंधकार उल्टे दिखे चलो गंतव्य पारे ना कारण अकल और विवेक हलो एक बाकी বাতির কিন্তু অনেক মূল্য বাতি না থাকলে আমরা এখন পুরাণ শরীফও দেখতাম না বাতি না থাকলে আমরা বর্ত আর সমান জায়গা বুঝতাম না হোঁস খেয়ে ঘুরতাম তো পা বাতির বড় মূল্য বড় গুরুত্ব কিন্তু যতই মূল্যবান হোক বাতি কখনো আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারবে পারবে না বাতি রাস্তা দেখায় চিনায় না রাস্তা দেখানো ভিন্ন কথা চিনানো गुलान चान चते हम एक चीने एम पथ प्रदर्शक लागू चीनी पथ प्रदर्शक मुर्शिद बा हम बी रास्ता चीन है ना रास्ता चीनान प्रदस्खलन घटे जरा आकल निर्भर बुद्धुद्देक निर्भर एरा मन कर हमार विवेक आकल हल प्रदर्शक रास्ता देखे चीन आकल तुम्हें रास्ता देखे चीन चीना जे ची ओ आकल चीन ডক্টর ইকবাল মুর্ভু কথাটি পরিষ্কার করে বলে গেছে বাড়ি জাতি হাইনি হাতে আকল সব সময় সীমা লঙ্ঘন করে তার যে পরিধি আছে সে বাইরে যাইতে চেষ্টা করে বাইরে গেলেই পুনঃ্ফলন ঘটে গোড়া গোড়া ব্যবহারের পরিদিকে সমতল জায়গা ব্যবহার করবেন আপনাকে পিঠে নিয়ে একদোরে গন্তব্যে নিয়ে যাবে কিন্তু আপনি উঠবেন হিমালয় পর্বতে গোড়ার পিঠে করে পারবেন দ্বিঘার পদ উঠার পরে গোড়া পিচ্ছিল আপনিও পড়বেন গোড়াও মরবে আপনিও মরবেন তো গোড়ার পরে দিই পর্বতের পাদদেশ পর্যন্ত এদিকে করে দিই নয় এদিকে উঠার ব্যবস্থা ভিন্ন ঠিক আকলেরও একটি পরিধি আছে সীমা আছে ভিতরে অনেক কাজের জিনিস এর বাইরে যদি চলতে চায় ফসট খাবে প্রদস্খলন করবে বিপদগামী হবে গোমরা হবে পদভ্রষ্ট তো যারা আকল নির্ভর এরা ভুলটা এখানেই করে মনে করে আকল আমাকে রাস্তা চিনাই গন্তব্যে নিয়ে যাবে এটা আকলের কাজ নয় আকল রাস্তা দেখাইতে পারে এটা তার ক্ষেত্র রাস্তা দেখানো চিনানো এটা আকলের ক্ষেত্র নয় তার পরিধির বাইবি ते आकल निर्भर हुई पड़ा विवेक निर्भर हुई पड़ा पसंद गए निम्न मान आकल हक ना हक इत कष्ट ए मानूष बोले बोका आहमक बेकूब ए खतब बै इन समाज प्रशंसन অমক লোকে একবারে বেকুব মানে এরকম সেদিন এরকম এক কাজের লোক কাজ নষ্ট করে মালিক এসে দিচ্ছে গালি বেকুব স্যার আমার নাম একুব দিয়েছে গালি বেকুব বলে হে মনে করে তাকে নাম ধরে ডাক্তার আমার নাম একুব নয় কত বড় বেকুব চিন্তা করে তো এইটা প্রশংসনীয় নয় নিম্নমানের আকল এটাও ভালো নয় আকল এরকম কম হওয়া শরীয়তের পরিভাষা এটাকে বলে হেমাখত খুব বেশি কে বলছে ফলসফা একেবারে কমকে বললো হেমাকত খুব বেশি এটাও প্রশংসনীয় নয় একেবারে কম এটাও প্রশংসনীয় নয় আরেকটি স্তর আছে মধ্যবর্তী স্তর নিজের পরিধির ভিতরে সে চলে বাইরে আর চলে না মানুষ তাকে বেকুব আহমদ বোকা এগুলোও বলে না ফল করে চলে আকল দিয়ে রাখা দেখে এই আকলকে বলা হয় আমার আল্লাহ কোরআন এ কারিমে বলছেন ও যাকে যেমত দেয়া হয়েছে তাকে অনেক মঙ্গল দেয়া হয়েছে অনেক ভালাই দেয়া হয়েছে পথ মানে আবার আকল ব্যবহার করে রাস্তাও দেখে আকলকেও কাজে লাগায় পথ প্রদর্শককেও মেনে চলে এই গন্তব্যে পৌঁছতে পারে নিরাপদে আকল দিয়ে রাস্তা দেখে গর্তের মধ্যে পা পড়ে না গু গোবর মধ্যে পা পড়ে না পিছলা জায়গায় পা পড়ে না আর পথ প্রদর্শককে ফলো করে চলে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে এবারে আসুন যৌন শক্তি এটাও তিন প্রকার এক প্রকার এত বেশি উত্তেজনা যায় না যায় কিছু মানে না যেখানে সেখানে ব্যবহার এটা প্রশংসনীয় নয় শরীয়তের পরিভাষা এটাকে বলে সিফ যার অবস্থা হয় তাকে বলে পারফেক্ট সালাম দেওয়াও নিষেধ পারফেক্ট যৌনশক্তি এত বেশি হওয়া এটা পছন্দনীয় নয় এরা সমাজের দৃষ্টিতেও তেমন বেশি মূল্য রাখে না আরেক স্তর একেবারে কম বিএন যোগ্যতা নেই বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই একেবারে কম এটাকে বলা হয় না আমার বিটাও খারাপ কারণ তার বংশ বিস্তার লাভ করবে না বংশ এখানেই শেষ বংশ যাদের শেষ হয়ে যায় বংশ শেষ হওয়ার সাথে সাথে প্রায় তাদের দোয়া শেষ আমাদের যাদের বংশ আছে পুরোপুর সাঁধা দোয়া করতে কি বলি আল্লাহ আমার থেকে নিয়ে আমার উপরে যত মুসলমান নরনারী কবর দেশে আছে আল্লাহ সকালকে ক্ষমা করে দাও এই বংশের একটা মানুষ আছে বলেই তো দোয়াটা করতে পারতেছে না থাকলে কে করবে দোয়া দোয়ারও কেউ নেই এটাও পছন্দনীয় নয় তো শক্তি একবারে বেশি হওয়া ফেস यार बारे कम हवा नाम दी खराब भो ना और एक मध्यवर्ती अवस्था सीमार भरे व्यवहार है सीमार बहिंदादी सीमार बहि एक चुल से व्यवहार होना बेशाली क्षमता राखे बच्चा काच्चा जन्म दे सामर्थ्य राखे ये अवस्था के बला है इफ दामानी पवित्रता सच्चरित्रवान लोक यहा प्रशंसन তিন নম্বরে গোসা রাগ কোচ গোসা কারও আছে মাসাল সবসময় মুখে আগুন আগুন মানে বেড়িয়ে এটা নয় তার কাছে গেলে মনে হয় যেন আগুন বের হয় সবসময় দাঁড় ঘমক সুন্দর কথা নরম কথা তার মজভাবে নেই তো মানুষ পছন্দ করে না এই কুকুর মতো বেউবেও করে মুখে আগুন নিয়ে বসে থাকে কে যাবে তার কাছে শরীরের পরিভাষায় বলা হয় এটা নয় যাদের এত বেশি গোসা এরা সীমা লঙ্কন করে গোসার কারণে গোসা বেঁচে চায়ের মধ্যে হয়তো চিনি একটু বেশি দিয়ে ফেলছে তোর দ্বারা আর হবে না আমার কেন জাস্ট এক দুই তিন চা খেতে এসে তিনটা লাখ বা খেটে গেছে মরিচ একটু বেশি দিচ্ছে এক দুই তিন তিনটা লাখ দেয় লবণ না গোর্ষার আরেক স্তর হলো একেবারে কম আমাদের গ্রাম্য ভাষায় বলে স্যার নেই আপনি জুলুম করেন অত্যাচার করেন অনুভূতি নেই একেবারে খুব কম এটাকে শরীয়তের গুরী বলে বুঝ দিলি এটাও খারাপ এরা সবসময় মুজলুম হয়ে থাকে নিপীড়িত হয়ে থাকে আল্লাহর কোনো বন্দা মুজলিম হয়ে থাকুক নিপীড়িত হয়ে থাকুক এটা আমার আল্লাহ পছন্দ করেন না আরেক স্তর হল মধ্যবর্তী স্তর সীমা লঙ্ঘন করে না আর একেবারে নেই যে এত নরম নয় এটাকে শরীয়তের গুরী ভাষায় বলা হয় সাজাদ বাহাদুর এরা হলো বীর পুরুষ এরা বাহাদুর নিজের গোসাকে কন্ট্রোল করতে পারে গোসা যখন ওঠে রাগ যখন হ্যাঁ যখন গোসা ঠান্ডা হয় এবার দেখে যে অপরাধের কারণে গোসাটা উঠছিল এটা আসলে এমন অপরাধ যে এর কারণে তাকে শাক্তি দিতে হবে এখন তো গোসা নেই এখন চিন্তা ফিকির করে সারতে দিবে সীমা লঙ্ঘন হবে না তাই আমাদের কোন ছাত্র যদি উল্টাপাল্টা করে এটা দেখলে মানুষ হিসেবে গোর্সা তো আসে তো নিয়ম তো এই সময় তাকে সারতে দিব না গোর্ষা তখন ঠান্ডা হবে ঠান্ডা হবে কিভাবে গোর্ষা ঠান্ডা হওয়ার কিছু নিয়ম নীতি হাদিস শরীর বর্ণিত তো ডান অবস্থা যদি গোর্ষা আসে রাগ আসে তো বসে পড়ো বস অবস্থা যদি গোসা ওঠে তো শুয়ে দাও আমরা করি কি শো অবস্থায় গোসা আসছে উঠে বসি বসা অবস্থায় গোসা আসছে দাঁড়াই বলে হ্যাঁ হায় দেখাই দিই আত্মীয়তে দাঁড়াই দেয় উল্টা গোসা আরও বাড়ে হাদিসে বলে না উল্টা দিকে দাও দাঁড়ান থাকলে বস বসায় থাকলে শো বসতি গোর্ষা যায় না করে শো শুইতি যায় না হাদি বলে এবারে ঠান্ডা পানি পান ধরো বর্ষার স্বভাব হইলেও গরম রক্ত গরম হয় মাংস কে রক্ত গরম ঠিক আছে একবার ঠান্ডা পানি পান করো রক্ত ঠান্ডা করছি কান্ডা পানি পান করছে বর্ষা যায় না উঁজু করে আস কুজু করছি বর্ষা যায় না এত বর্ষার গোর্সা তো গোসল করো পানিতে ডুবা কত কম গোসল করছে ডুবে এর পরও যায় না বর্ষা এত তা হইলে এবারে আর উজু মিল্লা বিষ মিল্লা বেশি বেশি পড়তে এর এরপরও যায় না এইবারে কাউকে গোষা ঠান্ডা হবে গোসা ঠান্ডা হওয়ার কতগুলো নিয়ম নীতিহাদি শিড়িকে বর্ণনা করে দিচ্ছে গোসা ঠান্ডা করে গোসা এত মারাত্মক জিনিস আমরা আমাদের চেহারাকে সুন্দর করার জন্য কি না করি কত লোক দেখি কত কিছু ব্যবহার করে পাউডার দেয় স্নো দেয় মেকআপ করে আরো কত কিছু চেহারা সুন্দর রাখার জন্য কিন্তু যখন গোর্সা ওঠে এই সময় একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন তো চেহারাটা কেমন এত সুন্দর চেহারা নষ্ট করে দিল গোর্সায় চিন্তা জিনিস আল্লাহ তো গোর্সা খুব বেশি হওয়া এটা পছন্দ নিয়ম নয় এটা আর একেবারে কম হওয়া এটাকে বলে বুঝ দিলি এটাও পছন্দ নিয়ম এসব জুলুম করার সুযোগ পায় এত কোনো ভালো নয় মধ্যবর্তী অবস্থা এটাকে বলে সাজাগ এটা বাহাদুরি গোসাকে কন্ট্রোল করতে পারে এটা বড় বাহাদুর হাজির শরীফ আছে ওই ব্যক্তি বাহাদুর নয় যে আরেক ব্যক্তিকে সহায়া বুকে পারে বাহাদুর ওই ব্যক্তি যে নিজের গোসাকে হজম করতে পারে রাজ হজম করতে পারে তাকে বলে বাহাদুর গোসাকে কাবুতে আনা এটা অনেক বাহাদুরের ব্যাপার তাই গোসা যখন উঠে তখন বলব না কিছু চুপ গোষা যখন উঠে কাউকে শাস্তি দিব না ফ্যানত গোষা যখন ওঠে কোনো অ্যাকশনে যাব না নিজকে নিজে বিরত রাখবো গোসা ঠান্ডা হওয়ার পরে দেখা যাবে কি করা যায় যত তালাকের ঘটনা ঘটে সাড়ে নিরানব্বই ঘটনা ঘটে গোসার কারণে গোষা উঠছে এক তালাক দুই তালাক তিন তালাক এত গোসা থামানা করি তালাক এরপর ছোট বাচ্চা আসে এই সেই এখন আবার একসাথে থাকতে দরকার যখন গোর্সা উঠছে এখন তালাক শব্দ মুখে নিবা না গোড়সা থামার পরে চিন্তা করবো তালাক দেওয়া লাগবে কি লাগবে না তাইলে এত তালাকের ঘটনা না तो मध्यम पंथा गोस्टार सजादुरी हल आशा जी प्रसंगी एसलार विवेक मध्यम पंथा पैलान हेमत गोस्टार रागे मध्यम पंथा पलद बाहदुरी जौन शक्तर मध्यम पंथा पैलान हिब्फतम सजाद इब्फतन गुणे जो व्यक्ति गुणान्वित व्यक्ति के बला सर पे मुस्ता अटल आप এই মধ্যম পন্থা ককর নাম সেরাতে মুস্তিম হাকিম্মদেদুল মিল্ল সদর শাহ সফল রহমতুল্লাহ বলেন তো এই তিন বস্তুর সমন্বয়কে যে সেরাতে মুস্তাকিম বলা হয় এটা কি দেখা যায় তো এটা অদৃশ্য দেখা যায় তো এইটা যে দৃশ্যমান আকার হইল হাসর মাঠের কলসারাব কলসারাব এইটাই হল এই সেরাতে মুস্তাকিমের দৃশ্যমান আকার এখানে যে তিনটার মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারবে ওইখানেও পৌঁছারাত বিদ্যুৎ গতিতে পাড়ে দিতে পারবে আর এখানে যে সীমা লঙ্ঘন করবে এই মধ্যম পন্থা অবলম্বন করতে পারবে না ওইখানেও সে তারা তেমস্তাটি পাড়ে দিতে পারবে না এবার আসুন যৌনশক্তি সকলের মধ্যে আছে কারো মধ্যে বেশি অনেক সময় কন্ট্রোল করা কঠিন হয় रात बेसि कंट्रोल कर कठिन है गोसा रग बकल बस कंट्रोल कर सब समय लेगाम लगाइए बन दिए धड़ रखा सम्भव है ना जेमन धरें नदी पानी स्रोत बल से अपने बान दी से नदी मध्य बेबारे जो स्रोत बंद कर दें पार्बे दौरे रखते हम बान भांग अथबा नदी उदाने बना आ বন্যা আসলেও ক্ষতি বান ভাঙলেও সব পানি নেমে যাবে সেচের কাজ করতে পারবেন না তাই আমরা সুইচ গেটের ব্যবস্থা করি কি দরকারের সময় বন্ধ করে দিই যখন পানির চাপ বেশি হয় তো একা গেট খুলে দিই ওইখান দিয়ে পানি চলে যায় সব দূরে রাখা সম্ভব হয় না কিছু ছেড়ে দিতে হয় কিছু পানি ছেড়ে দিলে এখন বান ভাঙ্গারও ভয় নেই পূজানে বন্যাও আসবে না বড়ো ভালো কথা ঠিক রকম তোমার আকল তোমার বিবেক এটা তো আসবে শৌতেন তোমার কাছে তোমাকে খসা মারবে হ্যাঁ দাও করবহার করতে হবে একটু সুইজ গেট খুলে দাও ছেড়ে দাও ব্যবহার করো কি আল্লাহ খবর আমার আল্লাহ বলছেন তো আমি আল্লাহর মফলুক সৃষ্টি মিস চিন্তাকে কি কর আকলকে এখানে কাজে লাগাও এখানে যদি আকল কিছু কিছু ব্যবহার করো আমি কোথার থেকে আসলাম কেন আসলাম গন্তব্য কি দায়িত্ব কি সম্পর্ক কার সাথে এগুলো নিয়ে চিন্তা করলে আকল এখানে ব্যবহার হতে থাকবে এখন একেবারে সীমা লম্বন আর করবে না ফলসফা পর্যন্ত পৌঁছতে পারবে না বান ভাঙবে না তাহলে আকল ব্যবহার করা জায়গা কোথায় আল্লাহ পাকের মফলুক এগুলো নিয়ে চিন্তা কর আল্লাহকে নিয়ে নয় আল্লাহকে নিয়ে চিন্তা করলে গোমরা হবে ওইটা বুজার মতো যোগ্যতা সমান নেই আল্লাহকে বুজার মতো যোগ্যতা সমান নেই ওই নিয়ে চিন্তা করব না চিন্তা করো আল্লাহর মাখলুক নিয়ে তাহলে আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছতে পারবা এটা হলো আপলের সুইচ গেট ব্যবহার কোথায় করব আল্লাহর মখলুক যৌন শক্তি এটাও ব্যবহার করার লাগবে সুইচ গেট খুলে দিতে হবে মাঝে মাঝে কোথায় তোমার স্ত্রীর মাধ্যমে এটা ব্যবহার করো মানিস তা আমিন কোমল বা তোমাদের মধ্যে যারা বিয়ে সামর্থ্য রাখে তারা যাতে অবশ্যই বিয়ে করে নেয় সামর্থ্য রাখা মানুষের টাকা পয়সা আছে তা না স্ত্রীর হক আদায় করার মতো যোগ্যতা আছে এক ব্যক্তি বিয়ে তো কিন্তু রাতের তিনটা পর্যন্ত বাইরে নেশা করে আরেকজনের মেয়ে নিয়ে গড়ে তিনটা বাজে এসে গড়ে দুয়ার নিয়ে চিড়িয়া চিড়ি স্ত্রীর ওঠে দুয়ার খোলে বেচারি সারা রাত স্বামীর অপেক্ষা করছে গড়াগড়ি খাইতে স্বামী আসে না এখন একটু চোখ লাগছে এখন দুয়ারে আওয়াজ দুয়ার খুলছে খোলার পর একটা মাথায় তেল ডাও পা টিকো এই কর সেই করো ঘুমানো সম্ভব হইল না স্ত্রীর স্ত্রীকে থাকার ব্যবস্থা করা পড়ার ব্যবস্থা করা খাওয়ার ব্যবস্থা করা এবং তার হক আদায়ের ব্যবস্থা করা যার পক্ষে সম্ভব তাকে হুজুর বলতেছেন অবশ্যই যাতে সে বিয়ে করে নেয় কারণ এটা হইলো জনশক্তি ব্যবহারের সুইচ গেট এখানে একটু একটু জনশক্তি ব্যবহার করে ফেল তাহলে আর সীমা লঙ্ঘন হবে না সামর্থ্য আসে এরপরেও বিয়ে করো না সীমা লঙ্ঘন হবে আপথে কুপতে ব্যবহার হবে ভাইয়া তুমি সা থেকে পরিণত হবে গুনাগার ঘৃণীত বা ক্লুকে পরিণত হবে এটা হল সুইচ এখন বিয়ের সামর্থ্য নাই কিন্তু জনশক্তি খুব উত্তেজন এখন কি করা রসল্লা সাল্লাহ সাল্লামের উপরে কোরবান যাওয়াটাই বলে দিলেন তো বিয়ে করলে লাভ কি হবে ও আহাকান ও লীল পারাজ বিয়ে সাথে করলে তোমার চোখ নিচের দিকে আসবে চতুর্দিকে ঘুড়া ঘুরি করবে না ঘুড়া ঘুরি করলে তো সমস্যা চোখ দিয়ে তো শতান ভিতরে ঢোকে বেশি এটা কন্ট্রোল যে যত বেশি করতে পারবে তার ফলবে তার আপনি রুহানি উন্নতি তত বেশি হবে করতে পারে না যায় কাজে চোখ ব্যবহার করে না সিনেমা দেখেনা টেলিভিশনে অস্থির ছবি দেখে না মহিলা দেখে না মহিলা হইলে বেগানা পুরুষ দেখে না বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে থাকায় না শাহ অলিউল্লাহ মহাজে দেহলুবি রহমতুল্লাহ বলেন আল্লাহ পাক তাকে বেলায় ফা থা দান করেন মানে খাত অলি বানিয়ে নেন ব্যতিক্রম ধর্মীয় অলি এই চোখ আপনি কন্ট্রোল করছেন আল্লাহ পাক দিব্য চক্ষু খুলে দিলেন তো মেরে সুইস গেট জনশক্তির কি বিবাহাটি করুকে নিচে রাখবে ও আসানুলে ফারাক তোমার চরিত্র তোমার লজ্জাস্থানকে বড় হেফাজত করবে আপতে কুপতে ব্যবহার হবে না যার সামর্থ্য নেই যৌন শক্তি আছে বিয়ের সামর্থ্য নেই হয়তো আর্থিক দুর্বলতা অথবা জুলুমত্তা তার করে স্ত্রীর হক আদায় করবে না জুলুম করবে সে যাতে হ্রোদা রাখতে আরম্ভ করে তো আলাই হে বিশ্ব হ্রদা রাখবে দিন নয় একার দিন রাখলে কিন্তু এই জনশক্তি আরো বাড়ে তাই দেখবেন রমজান মাসে অন্য মাসের তুলনায় নাইট প্রেশার বেশি হয় রমজানে শুষ্ক থাকে শরীর শুষ্ক শরীরে এই উত্তেজনা পায় দর পা এক রোজা রাখতে থাকো এটা কন্ট্রোলে চলে আসবে এটা সুইজগেট তাহলে জনশক্তির সুইজগেট গেট পাইলাম কাপলের গেট তোমার রাগ আর গোসা সুইচ গেট হলো কাফের মশের মাথা এখানে এদের ব্যাপারে বড় মজবুত দরকার হলে যুদ্ধে নামো এখানে কোনো সার নেই তাহলে রাগ আর গোসা এটা ঝাড়বে কোথায় কাফের মশাকের মাথায় এটা সুইচ গেট ওইখানে যদি ঝাড়তে পারো তা আপসে থাকবে রোহা ও কি মা বাই নিজেরা একবারে বাই বন্ধুর মতো চলতে পারবে কোন রকমের হাত না ফাতা থাকবে না আর যদি এই গোসা কাফের মোশাকের মাথায় না দাঁড়ো যুদ্ধ থেকে হাত ঘুসিয়ে ঘরে বসে থাকো এটা বাসটা হবে এক সময় দেখবা নিজের বাড়ির মাথায় যাড়া আরম্ভ করবা বাই বা এই মার আমার নিজেরা নিজেরা এমন কি আর কিছু না করো তো স্ত্রীর সাথে আর কেউ এত স্ত্রীর সাথে কুলেতে পারে না মাসালা স্ত্রীরও কম না যারা মুরুব্বী অফসদ থাকতে নাই কাজে থাকতে হয় আপনার বয়স অনুযায়ী যে কাজ আপনার জন্য মোনাসেব হয় ওই কাজই থাকেন অবসাদ থাকবেন না এটা ক্ষতিগত স্বার্থের জন্য ক্ষতিকর মেধাবের জন্য ক্ষতিকর আপনি চান যে নাতি আর হেরা হয় বুড়ার সাথে আমাদের কি কান হেরা আসে বাইরে খেলতে হ্যাগে না তুই তো নাতির লোক ঝগড়া নাতিনীর লোক ঝগড়া হ্যাঁ আমার কাছে আসস না ডাক দিলে শোনোস না হে ঢিকে যান শব্দ এখন যেহেতু বুড়া মানুষ শক্তিতে কমেই গেছে এখন স্ত্রীও আরো বেশি গোসা দেখায় মসজিদ চাপ করতে ঝাড়ু সারা দিন ঘুমেছ আর সময় পাওয়া নাই আমাকে সময় আসতো ঝাড়ু দিতে দেখো মাত্র বারোটা বাজে বারো আগে দিঘা বারোটা বাজে এরপরে তো হ্যাঁ আমার সাথে তুমি তর্ক করলো আমি এত বড় একজন সরকারি কর্মকর্তাও ছিলাম আমার সাথে তর্ক এই এই খাদামকে এখানে রাখা যাবে না এখানে ভাব এখান থেকে খাদামের সাথে ঝগড়া সাথে ঝগড়া আর কেউ আরও বেশি শাহস হইলি সাথে ঝগড়া এক এক নজলি এই সবসময় ইমামের এই জোষ এই জোস এই জোষ এক আধ মিনিট দেরি খুব বেশি চিংড়ে একদিন ইমাম সাহেব নাগদীপের সময় এক আধ মিনিট দেরি হইছে আর হ্যাঁ ইমাম সাহেব করেন আসছে হিমা সার কতদিন বরদাস করবে দর্শক এখন সে আসনাকে আসতে হবে আজকে থেকে আপনিই নাম দেখি সময় মতো কতদিন আসতে পারেন কত লক্ষ আসতে পারেন আপনার নামাজ পড়াই নেন আমি আর পড়ান খুব টানা তো এই যে সুখ হয়েছে সামনে আর কোনোদিন কথা কয় না যে কেন দেরিতে আসেন রসোল্লা সাল্লাহামের জমানায় নামাজের নির্দিষ্ট কোনো টাইম নির্ধারণ করা ছিল না কুদুর যখন আসতেন তখনই জমা দাঁড়ায় ওই সুন্নত এখনো মদিনার মসজিদে মক্কা টাইম আসে দেখবেন ঘড়িতে টাইম ওঠে অমুক নামাজ সময় দাঁড়াবে অমুক নামাজ অমুক সময় দাঁড়াবে মদিনায় ঘড়িতে আজানের টাইম ওঠে জমাতে টাইম ওঠে না এখানে এখনো ইমাম যখন আসে তখন মাঝে মধ্যে আজানের একটু ঘরে জমা দাঁড়ায় মাঝে মধ্যে দেখবেন অনেক কথা করতেছেন জমা দাঁড়ায়নি ইমাম এখনো আসেনি মদিনার ও শূন্যত এখনো ধরা আছে ইমাম যখন আসবে তখন দাঁড়াবে আসল তো নিয়ম ছিল কিন্তু এখন আমরা অনেক ব্যস্ত করছে তাকে বাথরুমে গেছে একটু দেরি হয়েছিস এখন ইমাম সাহেবের তো অন্য কোথাও টিকতে না পারে ঝগড়া কার সাথে বাঁধাইল ইমাম সাহেবের সাথে বাঁধাইল তো না এই রাগ আর এটা থাকতে হবে কাফের মোশেকের মাথায় তাহলে আল্লাহ জায়গা জায়গায় হুকুম করছেন কাফের গোষ্ঠী মোর্শেক গোষ্ঠী এদের বিরুদ্ধে যুদ্ধ করো রাগ ওইখানে ধরো তাহলে দেখবা এখন আকর্ষের মধ্যে বাইঘ হিসেবে চলতে পারবে মুহাম্মদাহুল আলাই আল্লাহ রসুল এবং যে সমস্ত সাহাবাই কারামরা তার সাথে থাকেন ব্যাপারে বড় শক্তি বড় ভাই বন্ধুর মতো চলাকে তাই কোন বুজুর্গ বলে না সাহাবের বৈশিষ্ট্য যেখানে গরমের দরকার এর থেকে গরম নেই আর যেখানে রাগার গোসা সুইস গেছি রাগ ঝাড়ক কাকের মাথায় যুদ্ধ কর আর যদি দেখে এরা তোমাদের কথা মেনে নেয় ওরা যুদ্ধ করতে চায় না তাহলে যুদ্ধের দরকার নেই এখন কি ডোকা দেওয়ার জন্য মানছে না বাস্তবে অন্তর থেকে স্থান গ্রহণ করছে তা আমি আল্লাহ ভালো জানিম আর যদি দেখো যে তোমাদের কথা শোনা না উল্টাই চলে যুদ্ধ করো যদিও বাহ্যিকভাবে দেখা যাবে তোমরা দুর্বল এই দুর্বলতার দিকে দেখবে না দেখবে আমি খোঁধার দিকে কারণ আমি তো তোমার বন্ধু পাশে আছি शक्तिशाली बनलामल नसिमार्था मत भलो सहा पबे ना जीत तुम्हारे युद्ध करो का देशा जुद्ध कर ले तुम अतरिक्त बिरोधित कर उल्टाल्टा तुम्हें बदनाम कर सूझ पानाजे टाइप गोसाइं समय जाए এখন আমরা তোমার শালা এগুলো সব বন্ধ করে হাতটা গুছিয়ে বসে আছি কাফেরা দিন দিন মাথার উপরে চড়ে ঘুরতে আসে মুসলমানের এই দোষ মুসলমানের এই দোষ মুসলমানরা সন্ত্রাসী মুসলমানরা জঙ্গিবাদী মুসলমানরা লেখাপড়া শিখেনা মুসলমানরা মূর্খ কত রকমের বদনাম বিভিন্ন মিডিয়ার মধ্যে ছড়াই দিচ্ছে কাঁফের গোষ্ঠী যারা মিডিয়া নির্ভর শুধু কাফেরও নয় ওদের গোলাফানি খেয়ে যারা মন মেজা নষ্ট করিয়ে আসছে নাম মুসলমান বাস করে মুসলমানের দেশে জন্ম নিয়েছে মুসলমানের ঘরে মতো বলে আল্লাহ এই সমস্ত প্রভাব আমরা আমরা হাত পাচ্ছি এই জন্য আমরা যদি হাত পা না গুছিয়ে চান ওরা এই সুযোগটা থাকতো না নিজের গড় সামাল দিতে তাদের কঠিন আমরা একটুও চিন্তা করি না এরা আমি মূর্খ বলে মুসলমান অশিক্ষিত জাতি বলে यूरोप विश्व के शिक्षित बनाई कि मुसलमाना जो स्पेन क्षमत हजरत अब्दुर रहमान शाह खलीफतुल मुसलिमीन छपे आब्दुर रहमान शाहनिर व्यक्तिगत लाइब्रेर बेर संख्या छह देख लक्ष बर मध्य যেখানে কিছু না কিছু লেখা হাতে না লেখেন সব পড়তে এখন কিন্তু এখনো আলহামদুলিল্লাহ এই খ্রিস্টান বিশ্বের একটা তার একটা জরিফ একবার আমি করছিলাম জরিফ করছে কোন কিতাব কোন বই সবচেয়ে বেশি চলে এটা জরিপ তো তাদের জড়িত সবচেয়ে বেশি চলে এই বিশ্বের তাজ কোম্পানির কোরআন শরীফ এত বেশি ওদের দৃষ্টিতে আর কোন বই বিক্রি হয় না তাজ কোম্পানির কোরআন শরীফ যত বেশি বিক্রি হয় কোরআন শরীফের কোম্পানি দুনিয়াতে একটা আর বহু আছে তো এক কোম্পানির কোরআন শরীফে সবচেয়ে বেশি চলে সব কোম্পানি মিলে কি পরিমাণ বেশি চল দুই নম্বর লেখা এটা বেশি চলে তিন নম্বর গিয়ে খ্রিস্টানদের এক বই এর নাম লিখছে তো তার মানে তিন নম্বর পর্যন্ত মুসলমানদের এগুলো বই বেশি চলে তার মানে বইগুলো কিনে করে ফিরাজে না করে এগুলো খোয়ার জন্য কিনে না জন্য কিনে मुसलमाना तुमीफ मुसलमान तुम मुसलमान जो लेख पढ़ा बसि मूर्ख थे ना किचु तुझे गे पूरा दुनिया बसि शिखे कारा मुसलमाना तुम्हारे तुलना एरपर मुसलमाना मूर्ख अच्छा এই সন্ত্রাসী কুইটা পাল্টা মারামারের দ্বারা দৌড়ি শিক্ষিত মানুষ বেশি করে না অশিক্ষিত মানুষ বেশি করে অশিক্ষিত তাহলে যখন প্রমান হলো মুসলমানেরা বেশি শিক্ষিত এদের বই বেশি চলে এরা বেশি পড়ে তাহলে মারামারের দ্বারা দৌড়ি এরা করবে না যারা কম করে ইহেতু খ্রিস্টান বিশ্ব এরা মারামারি বেশি করবে ওরা মারামারি বেশি করবে করও বাস্তবে তারা কিন্তু উঠছে আমাদের অল্লাহম সি বুজর চৌখে যান করুন সোবহানো কবা তুই